দ্বিতীয় পরিচ্ছেদ রাজেন্দ্র ভবনে শ্রীরামকৃষ্ণ অনেকগুলি ভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন সভা, না শোভা সমাজে নিয়মিত উপাসনা হয় সে খুব ভালো কিন্তু ডুব দিতে হয় শুধু উপাসনা লেকচারে হয় না তাকে প্রার্থনা করতে হয় যাতে ভোগাশক্তি চলে গিয়ে তাঁর পাদে শুদ্ধা ভক্তি হয় হাতির বাহিরের দাঁত আছে আবার ভিতরের দাঁতও আছে বাহিরের দাঁতে শোভা কিন্তু ভিতরের দাঁতে খায় তেমনি ভিতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয় বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে শকুনি উপরে ওঠে কিন্তু ভাগাড়ের দিকে নজর হাওয়াই খুশ করে প্রথমে আকাশে উঠে যায় কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায় ভোগাশক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে স্ত্রী পুত্র গৃহ ধন মান সম্ভ্রম ইত্যাদি পাখি অভ্যাস করে রাধা কৃষ্ণ বল কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে তাই সর্বদা অভ্যাস করা দরকার তার নাম গুণ কীর্তন ধ্যান চিন্তা আর প্রার্থনা যেন ভোগাশক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয় এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে সব কর্ম কাজ করে কিন্তু দেশে মন পড়ে থাকে অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগে ঠিক ভক্ত সংসারই পাঁকাল মাছের মতো পাঁকে থেকেও গা পাঁক শূন্য ব্রহ্ম ও শক্তি অভেদ তাঁকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি ভালোবাসা হয় এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খানা উড়িতে ছিল কলুসের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল আবার গান যশোদা নাচাতি কোথা ঠাকুর উঠিয়া নৃত্য করিতেছেন ও গান গাহিতেছেন ভক্তেরাও উঠিয়াছেন শ্রীরামকৃষ্ণ মুহুর মুহুর সমাধিস্থ হইতেছেন সকলেই এক একদৃষ্টে দেখিতেছেন আর চিত্রপুত্র লিকার ন্যায় দাঁড়াইয়া আছেন ডাক্তার দুকড়ি সমাধি কিরূপ পরীক্ষা করিবার জন্য চোখে আঙ্গুলি দিতেছেন তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন এই অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন এমন সময় কেসব আরও কয়েকটি ব্রাহ্ম ভক্তলইয়া আশিয়া উপস্থিত ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন রাজেন্দ্র কেশবের প্রতি চমৎকার নৃত্য হলো। এই কথা বলিয়া শ্রীযুক্ত ত্রৈলক্যকে আবার গানগাহিতে অনুরোধ করিলেন কেশব রাজেন্দ্রের প্রতি যখন পরমহংসমশায় বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না গান হইতে লাগিল ত্রৈলক্য ও ব্রাহ্মভক্তেরা গান গাহিতে লাগিলেন মন একবার হরিবল হরি বল হরি বল হরি হরি হরি বলে ভবসিন্ধু পারে চল জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি অনলে অনিলে হরি হরিময় এ ভূমণ্ডল শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন রাধাবাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন সেই সব কথা শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্রে আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম একটি দেখলুম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না কাচের পিঠে একটা কালিমা মাখিয়ে দেয় তবে ছবি থাকে তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি তাতে কিছু হয় না আবার তৎক্ষণাৎ ভুলে যায় যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালী মাখানো থাকে তবে সে কথাগুলি ধারণা হয় নচেত শুনে আর ভুলে যায় এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন সুন্দর কার্পেটের আসনে তাঁহাকে বসানো হইল মনমোহনের মাতা ঠাকুরানি শ্যামা সুন্দরী দেবী পরিবেশন করিতেছেন মনমোহন বলিয়াছেন আমার স্নেহময়ী জননী ষাষ্টাঙ্গ প্রণীপাত করিলেন ও ঠাকুরকে খাওয়াইলেন রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সম্মুখে দালানে কেশব প্রভৃতি ভক্তরা খাইতে বসিয়াছেন ওই দিবসে বেচু চাটুর্য স্ট্রিটের বর্তমান শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রীশৈলজরণ মুখুজ্জে উপস্থিত ছিলেন